نحس في أعماقنا أعماقنا الإيمان إنسان هذا العصر أهمل روح السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله سبحانه وتعالى ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد شامت دشق যে যেখান থেকে পিস বাংলার আলকুরানের কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকেই আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম এতিমের সম্পদের বিষয়ে আমাদের দায়িত্ব আল্লাহ তালা কোরআন কেরিমে বারবার বললেন এতিমের মাল তোমাদের কাছে থাকবে শুধুমাত্র সংরক্ষণ এবং বৃদ্ধির জন্য তোমরা যদি সচ্ছল হও তার থেকে একটা পয়সাও নিও না পিতার মৃত্যুর পর ভাইয়ের মৃত্যুর পর আত্মীয়ের মৃত্যুর পর তার এতিম সন্তানদের ভিতরে সম্পদ বন্টন হয়ে যাবে প্রত্যেকের জন্য তার পাওনা নির্ধারিত হবে সেগুলো বৃদ্ধি পেতে থাকবে সেগুলো সংরক্ষিত হতে থাকবে তুমি অভিভাবক হিসেবে যদি অসচ্চল হও কিছু ভোগ করতে পারো আর যদি অসচ্চল না হও তাহলে কিছুই নিও না যদি অসচ্চল হও তাহলে স্বাভাবিকভাবে আইনগত বিবেক সিদ্ধভাবে তুমি কিছু নিতে পারো এর বিপরীত যদি আত্মসাতের মতো ঘটনা ঘটে ইতিমের সম্পদ যদি ভক্ষণ করা হয় তাহলে কি হবে এতিমের সম্পদের কিছু অংশ সেটা আইনের কৌশলে গ্রামের দুর্বল এতিমদের সম্পদ রেকর্ড করে নিয়ে অথবা পিতার সম্পত্তি এক একটু আছে একসাথে আছে নিজে বেশি বেশি করে যেটা আয় হচ্ছে সেগুলো নিজের নামে লিখে নিয়ে মূল সম্পত্তিটা বড় হলে তাদের দিলাম লাভটা তাদের কিছুই দিলাম যে হবে আল্লাহ কোরআন আল্লাহনা যারা এতিমের সম্পদ জুলুম করে অবৈধভাবে ভক্ষণ করে তারা বাস্তবেই আগুন ভক্ষণ করছে এবং তাদেরকে জাহান নামে যেতেই হবে এতিম দুর্বল তার সম্পদ সংরক্ষণের জন্য প্রতিবাদ করার হয়তো কেউ নেই এজন্য আপনি যদি সুযোগে এই দুর্বলের সম্পদ আত্মসাত করে নেন তাহলে দুনিয়ার বিচারে হয়তো আপনি পার পেয়ে যাবেন কারণ আপনিই তো অভিভাবক অথবা আপনিই গ্রামের কর্তা মোড়ল আপনি যখন খেয়ে ফেলবেন কে আর বাধা দেবে কিন্তু আপনি তো আগুন খাচ্ছেন এ দুনিয়ার জীবনে আগুন আপনাকে জ্বালাবে আর আখেরাতে আপনাকে জাহান নামে যেতেই হবে আল্লাহ কোরআন করিমি স্পষ্ট বলেছেন অল্প দু এক দিনের জন্য কিছু সম্পদ আমাদের কি কাজে লাগবে অবৈধ সম্পদ আমি আত্মসাত করলাম এতিমের সম্পদ নিয়ে নিলাম সম্পদ রয়েই যাবে আমি চলে যাব। আমার সম্পদ অবৈধ সম্পদ অন্যরা ভক করবে আর আমাকে গোনার বোঝাবো বইয়ে বেড়াতে হবে আমরা সতর্ক হয়ে সম্মানিত দর্শক আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম এতিমের মাল ভক্ষণ করার মহা অপরাধের কথা বলার পাশাপাশি এতিমের সম্পদ সংরক্ষণ করা এতিমের সংরক্ষণ করার উপকারিতা এবং তার মহা কল্যাণের কথা বারবার বলেছেন একাদিসের রসোল্লা সাল্লাম বলছেন আসা ই আল্লা আলি ওয়াল আইতাম কাল মুজাহিদি ফিসিল্লামিল্লাদি লাফতরু লা লাফতরু অওকামাকালা সলা হয় যে ব্যক্তি বিধবাদের এতিমের বা দরিদ্রদের জন্য কল্যাণের চেষ্টা করছে নিজে কিছু দিতে না পারলেও এই দুর্বলরা যাদের সম্পদ অন্যরা গ্রাস করে তাদের সম্পদ সংরক্ষণের চেষ্টা করছে তাদের কল্যাণের চেষ্টা করছে তাদের বিধবা স্বামী মৃত্যুবরণ করেছে স্বামীর ভাই বোন পিতামাতাই বিধবার সম্পত্তিকে দখল করার চেষ্টা করে বিধবাকে তার স্বামীর অধিকার থেকে বঞ্চনার চেষ্টা করে পিতার মৃত্যুর পরে ভাই চাচা তারাই এতিমদের সম্পদ নষ্ট করে অথবা অবৈধ কিছু দখল করে কাজে যে ব্যক্তি দরিদ্র বিধবা এতিম এদের কল্যাণের জন্য চেষ্টা করবে তাদের হক রক্ষা করার জন্য তাদের উপকার করার জন্য তাদের লেখাপড়ায় শিক্ষা দেওয়ার জন্য নিজে না পারলেও অন্যদেরকে একত্রিত করে তাদের কল্যাণ দেওয়ার অন্যের কাছ আদায় করার চেষ্টা করবে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে ব্যক্তি বিধবা এতিম দরিদ্রের জন্য চেষ্টা করে সে কেমন সোয়াবাই সেজন্য আল্লাহ রাসে জিহাদ করছে এরকম মর্যাদা সবাব অর্জন করে সালাত আদায় করছে রকম সবাব সে অর্জন করে সমান্ত দর্শক আল্লাহ রসুলাম অন্য হাদিসে বলছেন আনা যে ব্যক্তি এতিমের দেখাশোনা করে ভরণ পোষণ করে নিজের এতিম হোক পরের এতিম হক অর্থাৎ আমার ভাই মারা মৃত্যু বরণ করেছেন এতিম অথবা অন্য কোন এতিমকে যে ব্যক্তি দেখাশুনো করে ভরণ পোষণ করে দায়িত্ব গ্রহণ করেছে স্পন্সর হয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন জাননাতে ওই ব্যক্তি আমার পাশে ঠিক এভাবে থাকবে এই দুই আঙুল যেমন পাশাপাশি থাকে সামান্য ফাঁক এতিমের স্পন্সর যিনি এতিমের দেখাশোনা করেন দায়িত্ব গ্রহণ করেন যিনি তিনিও জান্নাতে আমার পাশে এভাবে থাকবে এতিমের প্রতি সদয় হন সমাজের দরিদ্রদের প্রতি সদয় হন আপনার অন্তরটা মমতায় ভিজে আসবে নরম হয়ে যাবে এক ব্যক্তি এসে রসল্লাহ সাল্লাহ আলি আসসাল্লামের কাছে বলছেন ইয়া রসলাল্লাহ আমার অন্তরে কাঠিন্য অনুভব আমাদের অন্তরগুলো কঠিন হয়তো আল্লাহর আয়াত শুনলে চোখে পানি আসে না মৃত্যুর কথা শুনলে ভয় আসে না জান্নাতের কথা শুনলে আগ্রহ আসে না আল্লাহর মহব্বত আসে না দুনিয়ার লোভে ভরা সম্পদের পিছনে ছুটে চলেছি অন্তর কঠিন হয়ে গিয়েছে তো ওই সাহেব রসল্লাহ আমি অন্তরের ভিতরে কাঠিন্য অনুভব করছি অন্তটা নরম হচ্ছে না আমি কি করব রসল্লাহ রসলাল্লাহ আলি আসলাম বললেন এতিমের মাথায় হাত বোলাও এতিমকে কাছে বসে খাওয়াও তোমার অন্ত নরম হয়ে যাবে কাজেই সময়ত দর্শক আমাদের পরস্পরের প্রাণ সম্ভ্রম সম্পদ রক্ষা করতে হবে আমরা একটা মসজিদের মর্যাদা যেভাবে রক্ষা করি বায়িতুল্লাহর মর্যাদা যেভাবে রক্ষা করি ঠিক সেভাবেই একে অপরের সম্পদকে রক্ষা করতে হবে যারা আইন প্রয়োগ করেন তাদের দায়িত্ব আইনের মাধ্যমে সম্পদ সম্ভ্রম রক্ষা করা সেক্ষেত্রে যদি আপনি অবহেলা করেন আল্লাহর আইনে আপনাকে দাঁড়াতেই হবে আল্লাহর বিচারে আপনি পার পাবেন না ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে যে যেখানে আছেন প্রত্যেকেরই এই দায়িত্ব যে একে অপরের সম্পদ রক্ষা করা বিশেষ করে দুর্বল যারা সংখ্যালঘু এতিম বিধবা যারা সমাজের দরিদ্র দুর্বল এদের সম্পদ রক্ষা করা এদের দায়িত্ব গ্রহণ করা এদের অধিকার রক্ষা করার চেষ্টা করা যেমন মহা মহাকল্যাণের কাজ এদের দুর্বলতার সুযোগে এদের সম্পদ ভক্ষণ করা আত্মসাত করা এর বিপরীতে মহা অকল্লান মহা পাপ যা দুনিয়ায় আগুন খাওয়া যে আগুন দুনিয়াকে আমাকে পোড়াবে জ্বালাবে যে আগুন আমাকে জাহান নামের আগুনের ভিতরে নিপতিত করবে আল্লাহ তালা আমাদের সকলকেই এতিমের মাল ভক্ষণ থেকে রক্ষা করুন সম্মানিত দর্শক আমাদের ষষ্ঠ অসিয়ত এখানেই শেষ হলো আল্লাহ তালা করিমে যে ওসিৎগুলো করছেন আমরা সপ্তম ওসিয়তের বিষয়ে আলোচনা করব এবার আল্লাহ তালা কি বলছেন লা তোমরা মা পরিমান দাড়িপাল্লা কাঠা যেকোনো ধরনের মা পরিমাপ নিত্তিতে একেবারে ষোলো আনা ইনসাফের সাথে দেবে সামান্য ত্রুটি করবে না আল্লাহ পাশাপাশি বলে দিচ্ছেন লকাল্লু ফুনাফিন্লা ও সাহা আমি কোনো মানুষকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দিই না অর্থাৎ তোমার সাধ্যের ভিতরে জ্ঞানের ভিতরে তুমি সর্বোচ্চ এবং সর্বোত্তম পরিমাপ নিশ্চিত করবে তোমার জ্ঞানের বাইরে যদি কোনো ভুল থাকে ইচ্ছার বাইরে জানার বাইরে সাধ্যের বাইরে যদি কোন ভুল থাকে এটা আশা করা যায় আল্লাহ তালা মাফ করে দেবেন কিন্তু জ্ঞান তো জেনে শুনে ওজনে পরিমাপে কম দিও না ফাঁকি দিও না সম্মানিত দর্শক এটা হলো কোরআন করিমের সপ্তম ওসিয়ত এটাও মানুষের সম্পদ রক্ষার সাথে জড়িত আর এক্ষেত্রে ইসলাম বারবার দিক নির্দেশনা দিয়েছে কোরআন এবং সুন্নাই এ বিষয়ে অনেক নির্দেশনা আমরা দেখতে পাই কারণ লেনদেন পরিমাপ এটা হল বাণিজ্যিক বিষয় আর বাণিজ্য আল্লাহ বৈধ করেছেন এই বৈধ বাণিজ্যের সুযোগেই আমরা কঠিন অবৈধ এবং হারামে লিপ্ত হই মাপে পরিমাণ কম দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা কোরআনকর্মে দুটো বিষয় উল্লেখ করলেন মিজান এবং কাইল মিজান মানে পাল্লা কায়ল মানে অন্যান্য যে জিনিসের ভিতরে মাপ করা হয় মানব সভ্যতার যুগে যুগে মাপ পরিমাপের যত বিষয় আছে সেটা থার্মোমিটার হোক অথবা টায়ারের হাওয়ার পরিমাপ হোক গ্যাসের পরিমাপ হোক যে কোনো পরিমাপে আমি যে পরিমাপ দিচ্ছি বলে দাবি করছি এটা যদি পরিপূর্ণ না হয় কোন রকমের কম থাকে আমার জ্ঞানের ভিতরে তাহলে এটা এত বড় মহাপাপ যে পাপের জন্য আল্লাহ তালা কোরআন করিমে জাহান্নামের ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ওয়াইলিফিন আল্লাফুন আল্লাহ উল্লাই আল্লাহ বলছেন ওয়াইল ধ্বংস অথবা ওয়াইল নামক ওই মানুষদের জন্য। যারা ওজনে কম বেশি করে তারা যখন নিজেরা নেয় তখন পুরো নেওয়ার চেষ্টা করে কম নেবে না যখন অন্যকে দেয় তারা কম দেয় যারা এভাবে ওজনে কম দেয় ওজনে প্রতারণা করে যে কোনো পর্যায়ে লেনদেনে প্রতারণা করে তাদের জন্য এই শাস্তি থেকে এই মহাপার উপায় কি আল্লাহ মনে করে না যে একদিন তাদেরকে সেই কঠিন দিনে কেয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সম্বন্ধে দর্শক এই প্রবণতা যেটা বিশ্বব্যাপী এখন আমরা দেখতে পাচ্ছি যে নিজে নেওয়ার সময় পরিপুরুর নেওয়ার প্রবণতা দেওয়ার সময় কোনো না কোনোভাবে একটু কম দেওয়ার প্রবণতা এই প্রবণতা থেকে বাঁচার একটাই উপায় আইন করে বিচার করে এই প্রবণতা রোধ করা কঠিন বাঁচার উপায় হলো কেয়ামতের দিনের কথা স্মরণ করা আল্লাহ সামনে দাঁড়ানোর কথা স্মরণ করা সামান্য দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আবারও আপনাদের সাথে এই আলোচনায় আমরা বিরতির পরে ফিরে এসে আবার এই আলোচনায় আমরা অংশ নেব এই আশায় বিরতিতে যাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাত হাফেজ आगे आगे तो तो मान दिए चलें आलम संसर्गे প্রতি বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে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 আজ রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলা দেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেটল কনক্লুশন এলিমিনেট মিসকশন উইটনেস ডাকচার সকাল সাড়ে o বাংলাদেশে বিস o Ali.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 কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি পলা যায় সমস্ত দর্শক ফিরে এলাম বিরতির পরে আমরা আলোচনা করছিলাম ওজনমা মাপ পরিমাপ কম দেওয়ার প্রবণতা থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় কেয়ামতের কঠিন দিনে আল্লাহ তালার সামনে দাঁড়ানো আল কোরআনের ওসিয়াত পর্যালোচনার প্রথমেই কিন্তু বলেছি যে একমাত্র তাওহিদ বিশ্বাস আল্লাহর সামনে দাঁড়ানোর চেতনা আর সেই দিনে কেউ আমাকে তরতে পারবে না আল্লাহ আমার সকল পাপ জানেন পুণ্য জানেন আল্লাহর ইচ্ছার বাইরে কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর ইচ্ছার বাইরে কেউ আমাকে তরিয়ে নিতে পারবে না আল্লাহর সামনে আমাকে একাই দাঁড়াতে হবে এই বিশ্বাস ছাড়া দুর্নীতি দূর করা যায় না সততা আনা যায় না আইনের মাধ্যমে যত কিছুই করি না কেন আমরা দুর্নীতি রয়েই যাবে বাড়তেই থাকবে আর বিশেষ করে যখন বিশ্বাসের শিরক আসে আল্লাহ সামনে আমরা দাঁড়াবো আল্লাহ বিচার করবেন কেউ আমাদের তরাতে পারবে না এই বিশ্বাসের বদলে যখন এমন আসবে যে কেউ তরিয়ে নিতে পারে তখন মানুষের ভিতরে দুর্নীতি প্রবণতা বাড়তেই থাকে তাই আল্লাতলা বললেন কিয়ামত উদ্দিন আল্লাহ সামনে দাঁড়ানোর চেতনাই শুধু এই মহা অপরাধ থেকে আমাদের বাঁচাতে পারে কোরআন কেরিমে আল্লাহ আরো অনেক জায়গায় এই করেছেন অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন তোমরা যখন মাপবে তখন পূর্ণ করে মাপবে আর যখন ওজন করবে সুন্দর এবং সুষ্ঠ ওজন করবে জালিকা খাইরুব আহসান এটাই তো তোমাদের জন্য উত্তম এবং এটার পরিণতি সবচেয়ে ভালো হবে কোরআনকারিমে আমরা দেখি পূর্ববর্তী নবীদের উম্মতের মধ্য থেকে একটা উম্মত ধ্বংস হয়েছিল এই ওজনে পরিমাপে কম দেওয়ার কারণে আর তারা হলো সোহাইব আলিহালামের জাতি সোহাইবাহ আলি ইসালাম মাদায়নে আল্লা তাকে প্রেরণ করেন কোরআনকারিমে আমরা দেখি তিনি মূলত দুটো দাওয়াত দিয়েছিলেন একটা হলো তাওহিদের দাওয়াত যে তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে শরিক করো না আর দ্বিতীয় হলো তোমরা মানুষের হকটা বুঝে দাও ওজনে কম দিও না বিশৃঙ্খলা সৃষ্টি করো না তার জাতি তার দাওয়াত অস্বীকার করেছিল তারা বলেছিল যে এই যে ওজনে কম বেশি করা এটা তো একটা ব্যবসায়িক পলিসি তুমি কি চাও আমরা আমাদের সম্পদগুলো গুলো উল্টো পাল্টো করে কুমিয়ে ফেলবো আল্লাহ বিভিন্ন জায়গায় সুরাহুদে বিভিন্ন জায়গায় আহ আলাইকুম আদা ভাই ওমিন আমি পাঠিয়ে দিলাম সোয়াইফকে মাদায়নবাসীদের জন্য তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না আর তোমরা মাপে পরিমাপে কম দিও না আমি তো দেখছি তোমরা ভালো আছো তোমরা সচ্ছলতায় আছো তোমরা ভালো আছো কিন্তু তোমরা যদি এভাবে মাপে পরিমাপ কম দিতে থাকো তাহলে তো আল্লাহর গজব তোমাদের উপর এসে পড়বে তার পাওনা অধিকার কম দিও না মানুষকে সামান্য পাওনার অধিকারের বিষয়টা কমিয়ে দিও না দুনিয়ায় অশান্তি বিশৃঙ্খলা দুর্নীতি ছড়িয়ে দিও না তিনি বলেন যে আমি তো অমা আনা আলাই কুম্বে হাফিজ আমি তো তোমাদের বাধ্য করতে পারছি না তবে আমি তোমাদের দাওয়াত দিচ্ছি তার বড় পন্ডিত হয়েছো তুমি তো কোন বুজুর্গ হয়েছো দেখা যাচ্ছে তোমার এই আবাদত বন্দুক সালাদ তোমাকে এই আদেশই দেয় যে আমাদের পিতা পিতা মহ সমাজের লোকেরা আল্লাহ ছাড়াও যে সমস্ত দেব দেবতা পূজা করত সব বাদ দিয়ে শুধু এক আল্লাহর এ বাদত করবো আর আমরা আমাদের ব্যবসা টাকা পয়সায় ইচ্ছামতো মতো বিজনেস পলিসি নষ্ট করে ইচ্ছামতো করব এটা কি তোমার বুদ্ধি এভাবে তারা অস্বীকার কারিমে আল্লাহ আল্লাহতালা বলেছেন তারা তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইলো তাকে পাথর মেরে মেরে ফেলতে চাইলো মানুষদেরকে বললো খবরদার সোহাইবের কথা শুনবে না লাইনের বেড়াতাম সোহাইবান ইন্নাকুম ইজাল তোমরা যদি সোহাইবের কথা মতো চলো ধ্বংস হয়ে যাবে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে আমাদের সমাজ জাতি ধর্ম ধ্বংস হয়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে কি হলো আল্লাহ তাল গজব এসে গেল ভূমিকম্পের মাধ্যমে তারা ধ্বংস হয়ে গেল তাদেরকে ভূমিকম্প গ্রাস করে নিল তারা ধ্বংস হয়ে গেল যারা গতকাল বলছিল সোহাইবকে মানলেই তোমরা ধ্বংসগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে আল্লা দিন একাধব সোহাইব আই কেন হুমুল খাসরিন যারা সোয়েবের কথা মানলো না তার কথাকে অস্বীকার করলো তারাই ধ্বংসগ্রস্ত হল সম্বন্ধর্শক কাজেই ওজনে মাপে পরিমাপে কম দেওয়া এটা মহা মহাপা আখেরা ধ্বংস করে আর ব্যবসা বাণিজ্য তো ইসলাম উৎসাহ দিয়েছে বাণিজ্যের মাধ্যমে আল্লাহ বরকত দেন সততার সাথে নিষ্ঠার সাথে বাণিজ্য করলে হাদিস শবেরাম বলছেন আতাজুল আমিন যে সত্য কথা বলে বিশ্বস্ত ব্যবসায়ী তার মর্যাদা এত যে কেয়ামতের দিনে সে সিদ্দিকীন সোহাদা সলেহীন আল্লাহর প্রিয় শহীদ সিদ্দিক এই সব বান্দাদের সাথে তার অবস্থান হয়ে যাবে কাজেই আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন করব কোনো পর্যায়ের লেনদেনে আমরা জ্ঞানও কোনো কম দেব না সে কোম গজ ইঞ্চি মিটার মাফার কাপ ব্যাপারে হোক সে কমতি দাঁড়িতে হোক সে কমতি কাঠাই হোক সে কমতি যেকোনো ওজনে লেনদেনে হোক যেভাবেই হোক না কেন এ কমতি মহাপাপ এটা একদিকে যেমন আমাদেরকে মহাপাপই করে দুনিয়ার গজব আমাদের জন্য পাওনা করে আর একদিকে আমাদের আখেরাতকে ধ্বংস করে জাহান নাম আমাদের জন্য অবধারিত করে আল্লাহ রসুল সাল্লু আসলাম দুনিয়াবি গজবের ব্যাপারে হাদির শরীফে এ বিষয়ে আমাদের সতর্ক করেছে হাদির শরীফে তিনি বলছেন অমান আকসুল মিক্কিয়া মিজান, ইল্লা উহিদু সিনিন। সিদ্ভিনে দেখতে পাই সামাজিক গজব দুনিয়াবি গজব অধিকাংশ ক্ষেত্রে আসে ওই পাপগুলোতে যে পাপের মাধ্যমে মানুষের ক্ষতি হয় বান্দার হক নষ্ট হয় আর এগুলোর একটা হলো ওজনে কম দেওয়া মাপে পরিমাপে কম দেওয়া আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলছেন যদি কোনো সমাজের মানুষ ওজনে কম দেয় ফাঁকি দেয় প্রতারণা করে তাদের উপরে গজব আসবে পাপ যখন ব্যক্তি পর্যায়ে থাকে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় আইন যখন পাপিকে শাস্তি দেয় ওজনে কম দিয়েছে শাস্তি আছে ধরা পড়লেই শাস্তি পরিমাপে কম দিয়েছে লেখা আছে কাগজে ইনগ্রেডিয়েন্টস যে এই দ্রব্য এত পরিমাণ আছে কিন্তু কার্যত পাওয়া যায় না ধরা পড়ার সঙ্গে সঙ্গে শাস্তি আছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন ওজনে কম দেওয়া পরিমাপে কম দেওয়া মাপে কম দেওয়া পরিমাণে কম দেওয়া যখন এই পর্যায়ে চলে যায় সামাজিক মুক্ত ব্যাধিতে পাপে পরিণত হয় তখন আল্লাহতালা তাদের তিনটে গজব দান করেন ওকে সিনিন দুর্ভিক্ষ আসে ও সিদ্ধাতিল মুখ তাদের জীবনযাত্রা কঠিন হয়ে যায় ওজাউরে সুলতানে আলহিম তাদের উপরে প্রশাসনিক জুলুম হতে থাকে আমরা যদি বিশ্বের দিকে তাকাই বিশেষ করে আমাদের দেশগুলোতে তাকাই তাহলে দেখতে পাবো বিশ্বের অনেক অমুসলমান দেশে হয়তো শিরিক এবং অন্যান্য অশ্লীলতার পাপ আছে যে পাপের শাস্তি তারা পাচ্ছেন কিন্তু মানুষের অধিকার বিষয়ক পাপগুলো তারা অনেক নিয়ন্ত্রণ করেছেন ওজনে কম প্রমাণিত হলে ফাঁকি প্রতারণা প্রমাণিত হলে আইন ধরে ব্যক্তি দেখে কোনো মুক্তি পাই না কিন্তু আমাদের মুসলিম দেশগুলোতে অনেক সময় এবাদতবন্দিকে থাকলেও ভেজাল দুর্নীতির শাস্তি আমরা দিচ্ছি না আমরা সমাজের মুমিনগণ মেনে নিয়েছি তাই আমাদের উপর গজব আসছে সময় দর্শক এ পর্বে আর আলোচনা দীর্ঘ করতে পারছি না সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা এই বিষয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদের হেফাজত করুন ভালো রাখুন ও আলা ওসলাল هذا روحه হরি হমল في হোলিয়েরো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 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন পালন আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার